সুর আলমোমিনুম ইহমান রাহী নামে পৌলা হোম as ye নগু <laughs>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 তারা সেখানে চিরকাল থাকবে সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য কর আমি মানুষকে মাটির মূল হিসেবে একটি সংরক্ষিত আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি অতঃপর এ জমাট রক্তকে মাংস পরিণত করি কিছুদিন পর এ পিণ্ডকে অস্থি পরিণত করি তারপর এক সময় এ অস্থি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 في رسوع منها تأقل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 আর জমিনে সংরক্ষিত পানি থেকে এক প্রকার গাছ সিনাই পাহাড়ে তেলের উপাদান নিয়ে জন্ম লাভ করে খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়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 সে তার জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তালার তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো মাবুদ নেই তোমরা কি তাকে ভয় করবে না Hmm. Um. ও আনটি وانت <تصفيق> ا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 मालिक तुम्हें जमीन कौन बरकतर नाम द्र तुम पारो शांति क्या नाम বু হু মি লিম টপর টক নিঃসন্দেহে कहानी मध्य क्द्रतर निदर्शन रही मानसा तो आमी नहीं थकी के पायदा अतपर तर जर दावत हिमाराति तुम्हारा एक आल्ला तला इबादत करी छाड़ा तुम मबुद नहीं तुमरा नुहर जय आजब देखे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 وَل إِن أَقَطُم بَشَرَم مِثْ لَقُ إ तुम्हारा तुम्हारे ही मत एक मानुष के नबी मन कथा मेने चलो तुमरा अवश्य क्षतिग्रस्त व्यक्ति की तुम्हारे साथ वादा कर हाडी परिणत हो जाते सबाई के कबर थोड़ा उठिए आना विषय जो तुम्हारे साथ वादा यहाँ मानुष्टर वैषयिक बुद्धि थे अनेक दूरे और धराछोरों अनेक ब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 وَنَعْمَ مَا قَنِينُ لَدَيْنَا يَسْبَحُونَ لَنَا ذِمِّينَ فَأَخَذَتْ غَوْفٌ قَيْحَتُ بِحَفٍ فَجَعَلْنَاهُ مَغْفَرًا Ah! Uh -huh. su du nga kan la buu fa ban bon चार देखे से नबी आल्ला मालिक तुम्हें मिथ्यार मोकबल्स कर आल्ला हाँ तुम्हें भेबना अचिड़े एरा निजे कर्मकांडर अन्तप्त अथपा सत्यी सत्यी একদিন আমার এক মহাতাণ্ডব এসে তাদের উপর মরণ আঘাত হানল এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত স্তূপ আবর্জনের বস্তুতে পরিণত করে দিলাম অতঃপর সবাই বলে উঠল আল্লাহর গজব নাজির হোক জালিম সম্প্রদায়ের উপর আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকেই সৃষ্টি করেছি কোন জাতি তার দুনিয়ার বাঁচার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি তেমনি সময় এসে গেলে अतपर ध्वस कर पेनेमिक नम्बर लागिए दिए तर एक दिन इतिहास कहन विषय परिणत करध्वंस हक से जो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 फल त्वसप्राप्त मानुष्ट दलभुक्त हो गूस केत लोक हिदायत लाभ करते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 والذين هون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 उल्टो दिखे सर पड़ते सर पड़ते नेहैायत दम्भ पड़े पर मजलिसे गए अर्थहीन गल्पूजब जुड़े कलम कुरानी चिंता भावना करना किसी नतून किस तरह बाप दादा आसें بل جاءوا بالحق قيوان سوهم من حق تعرفون وانوي تتعالى في السماوات والأرض ومن فيهم بل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 कथा बार्ता मुख्य हे नुम दिन पोचानकम पारिश्रमिक दबी कर मालिके दया पारिश्रमिकार्थिव परिश्रमिक तुलन अनेक उत्कृष्ट और, और तीन तो हम सर्वोत्तम रिजिक दा وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالنَّذِيرِ آثِرُونَ 119. وَلَوْ رَحِمْنَاهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ وقد أخذناهم بالعذاب فما आहवान करा आखिर तर ईमान आने ना तार केवल हेता हेते सठ पथ विच्युत हो जा दया करी विपद मुसीबत तरह आपत हो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 ওরা আবারো সাথে সাথে বলবে হা মহান আল্লাহ তুমি বলো এ সত্ত্বেও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ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 तक से बल्ब हे हमार मालिक तुम्हें हमको और एक बार पृथ्वी फेरत पाठाओ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 जर मध्य आत्मयतार बंधन बोलते कि अवशिष्ट था एक, एक के कि्छा जिज्ञेस करते जा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 আর তোমরা তো তাদের দিয়ে হাসি তামাশাই করতে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 তুমি আমায় ক্ষমা করো কেননা তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট